আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসালাম রাসুলিল্লাহ আহাবাদ দূরেরও কাছের পিস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি দিন ইসলাম প্রচারের ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আমরা জানি আজকে সমগ্র বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ার পিছনে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লাম থেকে নিয়ে পর্যন্ত সাহাবায়কেরাম তাবে তাবিউন সালফেস আলি হইন আইমাহিদ্দিন মোতাহরিন মোতাকাদুবিন সহ শত সহস্র ওলামায়েকেরাম ওফা সরিন একে রাম মাহাদিসদের খেদমতের বিনিময়ে সমগ্র বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত পৌঁছেছে এই পৌঁছার ক্ষেত্রে মুসলমানেরা বিভিন্ন সময় বিভিন্ন যুগে যে সকল মাধ্যম ছিল তারা সেগুলোকে সানন্দে গ্রহণ করেছেন যখন লেখনের মাধ্যম ছিল গ্রন্থ রচনা করে তারা ইসলামকে এক স্থান থেকে আরেক স্থানে দিনের দাওয়াতের জন্য পৌঁছে দিয়েছেন পত্র লিখনের মাধ্যমে তারা দিনের দাওয়াতকে পৌঁছিয়ে দিয়েছেন দূর দূরান্তের পথ অতিক্রম করে ঘোরার পিঠে সোয়ার হয়ে তারা দিনের দাওয়াতকে পৌঁছিয়ে দিয়েছেন এই পৌঁছানোর মাধ্যমটি বর্তমান সময়ে এসে মিডিয়া তথা যোগাযোগের মাধ্যম হিসাবে আজ সর্বজনের কাছে সর্বজন বিদিত হয়েছে বর্তমান যুগে আমরা ইসলামকে প্রচারের ক্ষেত্রে মিডিয়াকে কিভাবে ব্যবহার করতে পারি এটি হচ্ছে আমাদের এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনায় যারা অংশ গ্রহণ করার জন্য তাসরি ফেছেন একটু তাদের সঙ্গে পরিচয় করিয়ে নিই আমার ডানে আছেন শেখ ইউসুফ আব্দুল মাজিদের কাছে যে রাসুল্লাহ আলহ্লামের পর এই যে দাওয়াতির কাজ আমরা রাসুলের সময় দেখেছি যে রাসুল পাহাড়ের উপরে উঠে সাফা পাহাড়ে উঠে মানুষজনকে একত্রিত জড়ো করে সেই যুগে মাইকের ব্যবস্থা ছিল না এখন কথা পৌঁছে দেওয়ার জন্য মাইক ব্যবহার করা হচ্ছে আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য গ্রুপ করে লোকজন পাঠিয়েছেন এখন হয়তো আমরা খুব দ্রুত সেখানে একটা পত্রপত্রিকার মাধ্যমে খবর পৌঁছে দিতে পারতেছি তো আমরা তারা কিভাবে দ্রুত এবং এই ব্যবস্থাগুলো গুলো নিয়েছিলেন একটু আমাদেরকে ধারণা আসলে ইসলামকে একেবারে শূন্য অবস্থা থেকে যখন সারা পৃথিবী ঘন নিশ্চিদ্র অন্ধকার নিমজ্জিত সারা পৃথিবী যখন আল্লাহকে চিনে না এবং জাহিলিয়তের মধ্যে হাবুডুবু খাচ্ছে সেই তিনি একা একা তিনি সারা পৃথিবীর বিরুদ্ধে এই ইসলামের অভিযান আরম্ভ করেন এবং আল্লাহর তহিদের ঘোষণা দেন আল্লাহর একত্রবাদের বাণী শোনান ইয়ুহান তোমরা লাইল ইল্লা বলো তাহলে তোমরা সাফল্য অর্জন করবে এই সাফল্যর ঘোষণা তিনি দিয়েছেন ধীরে ধীরে যাদের অন্তর পরিচ্ছন্ন পবিত্র এরকম কিছু যুবক কিছু বয়স্ক মধ্যবয়স্ক এরকম লোকেরা ইসলামের আলোয় এসে তারা নিজেদেরকে আলোকে ভাসিত করেছে এবং ইসলাম গ্রহণ করেছেন কিন্তু সেটা মক্কী জীবনে খুব অল্প সংখ্যক কিন্তু তারপরে আল্লাহ রহমতে যখন মদিনায় তিনি চলে যান হিজরত করে তখন এটা একটা টার্নিং পয়েন্ট ছিল যেখান থেকে ইসলামের বিজয়ের সূচনা সূচনা আমরা দেখতে পাই যে বদর বদরোহদের যুদ্ধ এবং আহজাবের যুদ্ধ এইগুলো শেষ করে রসুল করিম সাল্লাহ মা বিজয় করলেন এবং এমন অবস্থায় এই পৃথিবীকে রেখে গেলেন যখন আমরা দেখছি চতুর্দিকে আল্লাহর নাম ধ্বনিত হচ্ছে আল্লাহর নাম চতুর্দিকে মুখরিত হচ্ছে এবং সেরা পৃথিবী জজিরতুল্লা আরব সেখানে ইসলামের বিজয় পতাকা উদ্দিন তো এখানে তো প্রচারের কাজ আর কোনোটা বাকি থেকে যায়নি এই জজিরতুল্লা আরবের ভিতরে ইয়াদ খুলনাফিদিন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করেছে এবং ইসলামের বিজয় সূচিত হয়েছে তারপরে জজিরতলা আরব থেকে আর বিশ্ব থেকে বেরিয়ে মুসলমানরা চলে গেলেন সিরিয়া চলে গেলেন সেই মিশরে চলে গেলেন সেই ইরানে বিভিন্ন জায়গায় গিয়ে তারা ইসলাম প্রচার করলেন সেখানে গিয়ে প্রতিবন্ধকতা কিছু বাধার সম্মুখীন হয়েছেন কিছু যুদ্ধ সেখানে হয়েছে কিন্তু পরিণতিতে মুসলমানরা সেখানে আল্লাহর দিন কে জিন্দা করলেন এবং এক বিশাল সাম্রাজ্যে সাহাবায়াম রাহি এবং এক্ষেত্রে আমি মনে করি যে তাদের এই আরব দেশ ভূখণ্ড ছেড়ে সেই সময় উঠে পিঠে করে হয়ে অনেক বন্ধুর পথ সেই পথ অতিক্রম করে পিপাসায় কাতর এবং বৃষ্টি বিভিন্ন প্রতিকূল পরিবেশে এটা একটা আমি মনে করি যে তাদের যে আত্মত্যাগ এবং উৎসর্গীকরণ এটা আমি মনে করি একটা বিরাট তো শুক্রিয়া শেখ ইউসুফ আব্দুল মজিদ কে সাহাবাহী কেরামদের কোরআন প্রচারের ক্ষেত্রে দিনকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যে অবদান দেখলাম অবিস্মরণীয় অবদান তাদের যে খেদমাত দুর্গম গিরিপথ অতিক্রম করে খুধা পিপাসায় কাতর হয়ে উটের পিঠে পদব্রজে তারা বিভিন্ন জায়গায় দিনের দাওয়াতের জন্য ছুটে গেছেন এই কথা থেকেই কিন্তু আমাদের উপরে একটা দায়িত্ব সাংঘাতিকভাবে চলে আসে আজকে আমাদেরকে কোথাও যেতে হলে সেই দুর্গম গিরিপথ পদব্রজে অতিক্রম করার প্রয়োজন পড়ে না আমরা বিমানে চলে যেতে পারি এটা আমরা মাধ্যম ব্যবহার করছি কারো কাছে এই ক্ষুধা তৃষ্ণাকে ধারণ করে তারা যে দাওয়াত দিয়েছেন সেই ক্ষেত্রে আজকে আমাদের কি ভূমিকা থাকা উচিত আল্লাহ বলেছেন আল্লা সেখানে ইসলাম পৌঁছাবে সম্মানিত কে সম্মান করেই হোক আর বেআইজির হকদার তাকে বেআইজি করেই হোক এটা পৌঁছে যাবে সম্মানিত দর্শক শ্রোতা সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার আমরা বিরতির পরে আবার অনুষ্ঠানে আমি আপনারা দেখছেন Solution or problem? Join family system. To... Heaven or hell? Big fat dealers the norm. You choose. Beauty. Well. Family status. Virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. bits your choice join dr zakir naik dekhun aur dhangini na tiktangini prati shanivar raat 8:00 bangaladesh e o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 সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা অংশগ্রহণ করার জন্য যারা উপস্থিত আছেন তাদেরকে আমি সুক্রিয়া জানাচ্ছি আমরা ডক্টর মুসলিহুদ্দিনের কাছে ফিরে যাচ্ছি সেই আগের কথাটা আবার শোনার জন্য জি যখনই ইসলামিক বাহিনী কোথাও যেত দাওয়াতের লক্ষ্যে যেত হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের যে অভিযানগুলো গুলো প্রেরিত হয়েছিল সেগুলো কিন্তু মূল উদ্দেশ্য ছিল দিনের দাওয়াত দিনের দাওয়াত আবার যাকে শাসক হিসেবে পাঠাতেন তারও মূল লক্ষ্য দাওয়াত সেখানে পৌঁছে দাও তাকে তিনি তুমি কিন্তু আহলে কিতাব ইহুদি খ্রিস্টান বিশেষ করে খ্রিস্টান ছিল সেখানে সেখানে এই ব্যাপারে খ্রিস্টান এবং ইহুদি তাদের ধর্মীয় কোনো বিরোধ নাই কিতাবে তার বিকৃত করেছে পড়ে কিন্তু এই বিশেষ এই কালে মধ্যে কারো কোনো বিরোধ নাই মোহাম্মদ তাদের কথা আছে আগে আই ও তারপরে বাকিগুলো তখন তো একেবারে হরমজ সহ আরো বাহিনী তারা নেতা যারা আছে রাজা তার সেনাপতি তারা এখানে বসে আছে সেখানে নিয়ম হলো কুরমিস করে যাইতে হবে নানান এই কি প্রোটোকল আছে সিস্টেম আছে রাজদরবারে উনি ভিতরে ঢুকছেন আরে বর্ষাতে ঘা দেয়া ঘা দেয়া গালিচাগুলা ছিটতে ছিটতে ঢুকতেছেন উপরে সোয়ারিতে আরোহন আর আরো অবাক হয়ে গেল দেখছো এত অবস্থা আমরা এই কারণে আসি নাইবাদ ঐতিহাসিক কারণ ছিল কারণ সেটা ছিল যে এই তাদের দরবারে মানুষকে দাসের মতো প্রবেশ করতে হতো এই যে এটা দাসত্বের মানসিকতা এটা ইসলাম একজন মুসলিম যে অহংস অহংকার ছিল যে তারা বা প্রজাদের উপরে চরম নির্যাতন করেছে প্রজাদেরকে শোষণ করে আমরা এখানে ধন সম্পদের জন্য আসি নেই টাকা পয়সার জন্য আসেনি বিজয়ের গর্ব করে আমরা রাজত্ব করবো এই জন্য আসেনি আর বান্ধাদেরকে বের করে নিয়ে আসব। মেনে এবার এবাদ তারা তখন এইভাবে মাথা আসছেন কি বলছে সবাই মাথা লড়াতে উঠেছিল একবার ঐতিহাস যেভাবে এসেছে কাজে ইসলাম যখন যে পদ্ধতি যেখানে অবলম্বন করা দরকার প্রচারের জন্য দুই চারজন ছিলেন না তা তো আর না সেটাই তাদের মধ্যে মানুষ নাড়া পরে নতুন বাণী যেন তারা শুনলো সারা বিশ্বে যেমন একটা মুক্তির বাণী থাকতো আমরা প্রচারের মাধ্যম হিসাবে এই যে রাজ দরবার যাওয়া অন্যায় এবং জুলুমের ক্ষেত্রে যে সাহসিক উচ্চারণ সাহসিকতা যে এখানে নিজের ক্ষুদ্র আদর আপ্যায়ন বা কিছু বিলাসী সামগ্রীর উপঠৌকন এটা কখনো ইসলামের সত্যকে প্রচারের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়ায় নাই সাহাবাই কেরামদের যুগ থেকেই কিন্তু দিনের দাওয়াতের আরেকটা পদ্ধতি শুরু হয়েছিল যেটা বর্তমান যুগে এসে নাম হয়েছে প্রিন্ট মিডিয়া তাই না মুসলমানের এই সম্ভবত কলমের ব্যবহার খুব ব্যাপক ভাবে শুরু করেছিলেন কারণ আল্লাহ যে প্রথম অবতীর্ণ আল্লা কালাম এরপরে যেটা আসে নুন কালামিমা ইনসান আল্লাহ তো এখানে আমি তাই জানবো যে রামদের থেকে এবং এরপরে যোগ তারপর তারা সেটাকে আমরা প্রিন্ট মিডিয়ার সাথে তুলনা করতে পারি প্রথম যে ওই আয়াত গুলো হয়েছে। সেখানে আমরা দেখতে পাই যে প্রথমে পড়ার কথা বলা হয়েছে তারপরে আল্লাহাল শিখিয়েছেন মানুষ শিখেছে তারপরে কলমের সাহায্যে আল্লাহ শিক্ষা দিয়েছে। তো কলম একটা জিনিস যার মাধ্যমে জ্ঞানকে আবদ্ধ করে রাখা হয় জ্ঞানের সংরক্ষণ যে যেকোনো জিনিস মানুষ জানে কিন্তু সেটা ভুলে যেতে পারে ভুলে যায় হারিয়ে যায় হারিয়ে যায় লিখিত হলে সেটা আর হারায় না তো জ্ঞানকে ধরে রাখবার জন্য কলম হচ্ছে একমাত্র মাধ্যম সেই যুগে এবং এখনো কলমের ভূমিকা আজ পর্যন্ত গুরুত্বটা ওহির প্রথম আয়াতে আল্লাপ নাজিল করছেন এবং সেই আয়াতগুলো পড়ছেন এমন ব্যক্তি যিনি জীবনে কখনো কোনোদিন কলম ধরেন নাই ওমা কুন্ত যিনি কখনোই কোনো কলম ধরেন নি এবং কলম দিয়ে লেখেননি সেই ব্যক্তি কিন্তু যদি নিজের থেকে কোনো কিছু বলেন তাহলে কলমের কথা অন্তত তিনি বলবেন না কারণ কলমের যে বিষয় তার ধারণাই নেই তার কোনো জ্ঞানই নেই সেই কথাটা তিনি তো উল্লেখ করবেন না যে কলমের শ্রেষ্ঠত্ব কি কলম দিয়ে কি হয় কিন্তু এখানে যে এটা যে আল্লাহর ওহি তার এটাও একটা প্রমাণ যে এখানে কলমের গুরুত্বের কথা আসছে এবং সেই কলমের থেকে ছিলেন আর আরো বড় সাহাবি ছিলেন তাদেরকে দিয়ে তিনি এটাকে লিখিয়ে নিতেন সঙ্গে সঙ্গে লেখায় ফেলতেন মুখস্থ তো নিজেরও মুখস্থ করেছেন সাহাবাহিক রাম তো মুখস্থ করতেন পাশাপাশি তারা আবার কলম দিয়ে লিখি আমরা বলব যে মাধ্যম যেটা ইথারের মাধ্যমে জিব্রাইল আলা সাল্লাম নিয়ে এসেছেন যা আমরা দৃশ্যমান নয় বলা যেতে পারে কিন্তু এই দৃশ্যমান নয় যে ওহি আল্লাহ রসুলের সিনায় সেটা প্রথমে তিনি ধারণ করেছেন এরপরেই সেটাকে কিন্তু আবার কলম কালি দিয়া একেবারে সংরক্ষণের ব্যবস্থা আকারে আসছে অনেক পরে অনেক নবীরা চলে গেছেন তারপরে যুগ যুগ চলে গেছে তারপরে সেটা লিখিত আকার অনুসরণকারীরা যে ওহি এটা যখন থেকে ওহি নাজিল হয়েছে তখন থেকেই এটাকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংরক্ষণ করা হয়েছে এবং সেই সময় থেকেই যার ভিতরে হাদিস লিখতে কিছুটা নিরুৎসাহিত ছিল যে ওই কোরআনের লেখায় কি না সেটা ভয় ছিলামের পরবর্তীতে সেগুলো তো তিনি লিখিতভাবেই ভাবেই পাঠাইছেন তার মানে যেখানে যে পদ্ধতিটি গ্রহণ করার প্রয়োজন ছিল আবার যেখানে কোনো আশঙ্কা ছিল যুগে শাহাবাদের যুগে এর পরে তো আমরা দেখি যেটাকে বলা যায় যে স্বর্ণ যুগ তাই না বিভিন্ন তাফসির হাদিস ফিকা এবং সহ যে ইসলামের মৌলিক নীতির উপরে ব্যাপক ভাবে আমাদের কিন্তু লেখন এটাকে কিভাবে মূল্যায়ন করতে পারি লেখার বিষয়টা যেহেতু সর্বাঙ্গীন সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার ইসলাম সংরক্ষণ করার পদ্ধতি সংরক্ষিত হয়ে গেছে আল্লাহ নবীর কালাম এই দুইটা সংরক্ষিত মক্কায় সংকলন করলেন জোহরি লেখা শুরু করে দিলেন সেখানে পরবর্তী যে ইমাম মালিক মালিক হারুন রশিদের যুগে তিনি সর্বপ্রথম এটাই গিয়ে মৌল্লিক কেতাম পরে আবার লিখিত মাত্তা কিন্তু ইমাম মালিকেরই ইমাম মালিকের কাছে পড়েছিলেন তিনি দুই দিক যেটা সেটা হলো আবার ইমাম মালিকের কাছে পড়ছেন কাছ থেকে লে কত বড় উদারতা একদিকে ইমামী ছাত্র আরেকদিকে সর্ন একটু বিষয়ের সাথে চলে আসবো যে এই যে লেখনীর বিষয়টা জি ইসলামের দাওয়াতের ক্ষেত্রে কয়েক হাজার জানতে চাইব দুইজনের কাছে একসাথে যারা আর কি তাই না যারা হাদিস সংকলন করেছিলেন এখনকার যুগে তো বের হচ্ছে হাদিস লিখে পাঠিয়ে দেওয়ার বা হাদিস লিখিতভাবে সংগ্রহ করার এই যে একটা আদান প্রদান আমরা যাকে বলবো কি তাই না এরকম কোন ব্যবস্থা ছিল কিনা সেটাকে বলে হাদিসের আমরা দেখেছি রাসুল সাল আলহিমের যুগে বাহির মাধ্যমে এবং তাকে সময় উপযোগী বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে আর পরবর্তী যুগে এসে আমরা দেখলাম যে সাহাবাহিকেরাম তাবি তাবে অন মহাদিন তারা একজন আরেকজনের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এই লেখনের ভূমিকা বা আবেদন এখনো কোনো অংশে কমেনি দিন প্রচারের ক্ষেত্রে তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা এরপরেই যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো বর্তমান সময়ে প্রিন্ট মিডিয়া ইসলামের প্রচারের ক্ষেত্রে কোরআন প্রচারের ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে এই অনুষ্ঠান দেখার আপনাদের আমন্ত্রণ জানি আপাতত এই আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার ए और थेर शाठीक ब्याबोहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रतिधन पावा चापे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिन्मा रजकनाकुम मिन्कबल अन्यातिया योम ला बैउन फीह वला खुल्च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 जकता तो दान अर्थ पाठातेन बैंक छाचल्लिस শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খৌর এ আর এ ওয়াই জিবি দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট এট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 শোনার এবং জানার জন্য দেখুন দার্সেহাদেশ শুধুমাত্র পিস বাংলায় দেখুন বুলুবুল মারা প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে পিস বাংলায়